যে জানতে চাইছেন যে ঈদের দিন দেখা যায় যে আমরা অনেক বাইরা তারা কেদা হরেন যে বিভিন্ন জায়গায় তারা গ্রামের বাড়ি বা আত্মীয় স্বজন যারা তারা খবরস্থানও যান গিয়ে হলো জিয়ারা হরেন যে এটা ইসলামসম্মত কিনা আমরা দেখি যে রসদালাম সাহাবাইকার তারা ঈদের ঈদের যে যে ঈদের আনুষ্ঠানিকতা তারা যেভাবে উদযাপন করছেন এইখানেও খবর জিয়ারতের কোনো স্পেশাল আলাদা কোনো খবর জিয়ারত করার কোনো কালচার তারার সমাজ ঈদের দিনও আসেন আর সুসল ইসলামে খুঁজছেন খবর জিয়ারত হর খবর জিয়াত হলে তোমার মৃত্যুর কথা সরণ আইব কিন্তু ঈদ এলিয়া খুশির দিন আর এই খুশির দিনও যে আমরা দৃশ্য কিতাখড়ে মানুষ আমরা খুশি খরি আর আমরা মুরদেগানের তারা রে আমরা জিয়ারত কিন্তু তো মাঝে তারা একটা সিম্বলিক জায়গা যেন আছে এবং এটার দেখবার লাগিল সুসুল্লাসালামে কেন তুমি দেখো গিয়া খবর জিয়ারত জিয়ারত মানগিয়া ভিজিট করা খবর ভিজিট করো ভিজিট করলে কোমাতো মৃত্যুর কথা এতে আমরা মৃত্যুর কথা স্মরণ করবার লাগে খবর দিন এই যে কালচার আমরা গড়িয়ে উঠছে এবং অনেকেই দেখা যায় অনেক দূর থেকে ভিজিট করেন শুধু অনলি খালি খবর জিয়া করবার লাগে এইটা সুসালাই ছিলাম সাহাবাহিকানাম বা সালফে সালেজ থেকে এই ধরনের কোনো প্রমাণ আমরা পাইনা আল্লাহ সুলহানও তালে সুসালাহ ইসলাম এবং সাহাবি তাার মত করিয়া ইসলাম বুঝার ইসলামিক অনুষ্ঠানিকাদি উদযাপন করার তফিক দান করা স্লিনা মহম্মদি